নাফি রহমাতুল্লা হতে বর্ণিত তিনি বলেন ইবনু উমর রদিল্লাহত আল্লাহ তার সওয়ারের উপর নফল সালাত আদায় করতেন এবং এর উপর বেতরও আদায় করতেন তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ আলাইসাল্লাম এমন করতেন